से बीस टी बांगल है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 السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لابيه بعد اعوذ الله وكونوا م صادقين انس ابن سعد رضي الله تعالى কাল রসল্লাহে সল্লাহ আলী ওসাল্লাম মাইয়াজমি মা বাইনা হে ওমা বাইনা রাহুল বোখারিয়া মুসলিম সমন্বিত দর্শক মণ্ডলী আমরা হালাল হারাম সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব হালাল হারামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বললে সমাজ কলুষিত হয় মিথ্যা কথা বললে মানুষের রুজি কমে যায় আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে গজব নাজিল হয় সমাজের পরিস্থিতি খুব জটিল হয়ে যায় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহতাল্লাহ এ মর্মে বলেন্লাহ হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো মা তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহতালা অত আয়াতে মানুষকে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদেশ করছেন সত্যবাদী হওয়া একটা বড় ব্যাপার ইহুকালে ও পরকালে তার মান বেড়ে যায় এই জন্য আমাদের নবী মাঝে মধ্যে এই দুয়াটা পড়তেন রব্বি সিদক। মালা মুখরাজা অদক্ক তুমি আমাকে যেখান থেকে নিয়ে যাবে সত্যবাদী করে নিয়ে যাও আমি যেখানে যাব সেখানকার মানুষ যেন আমাকে সত্যবাদী বলে আমি যেখান থেকে চলে যাব সেখানকার মানুষ যেন আমাকে সত্যবাদী বলে তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা উপযুক্ত সহযোগিতা করো আল্লাহ নবী এভাবে বলতেন সত্যবাদীর কত কত সত্যতার মূল্য যে তিনি দুয়াই করতেন যখন তখন যে আল্লাহ তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সত্যতার সাথে নিয়ে যাও আল্লাহ তুমি আমাকে যেখান থেকে বের করবে সত্যতার সাথে বের করো এটা আমাদের প্রয়োজন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই দোয়া যখন তখন পড়ব অবশ্য যদি আমাদের স্মরণে থাকে তাহলে আলোচনা শেষে এই দুয়াটি আমরা আবারও বলবো এবং আমাদের জীবনে নিয়ে আসার জন্য একটা চেষ্টা করব আবহরাই বলেন রাসুল সালাম বলেছেন কবিল্লা আল্লাহর সাথে সেরেক করা এটা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যেটা আমরা সময়ে বলবো ইনশাল্লাহ দুই ও কুকুল আলে দেন এটা হচ্ছে পিতামাত্রা অবাধ্য চলা তিন মিথ্য কথা বলা মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় বলছেন অন্য জায়গাতে আপনি ইব্রাহিম আলিয়ালকে পড়ুন কোরআন মাজিদে তিনি ছিলেন সত্যবাদী নবী আল্লাহতাল নিজে বলছেন যে ইব্রাহিম হলেন সত্যবাদী নবী যদি চো ইব্রাহিম আলাইস্লাম কেয়ামতের মাঠে তার জীবনের তিনটে থেকে স্মরণ করে সুপারিশ করার জন্য সাহস করবেন না যেগুলো বাহ্যিকভাবে মিথ্যে থাকলেও প্রকৃত পক্ষে ছিল না আল্লাহ তালা এখানে ইব্রাহিম আলাইসাল্লামকে সত্যবাদী বলছেন আর কেয়ামতের মাঠে তিনি তিনটা মিথ্যের জন্য নিজেকে ইতস্তবোধ করে বলবেন যে আমি করার জন্য ক্ষমা চাইতে পারছি না আপনারা সবাই জানেন তার একটা হচ্ছে এই যে গ্রামের লোকেরা বলেছিল ইব্রাহিম চলো মেলা যায় তো ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন আমি অসুস্থ তিনি আসলে বাহ্যিকভাবে অসুস্থ ছিলেন না যখন গ্রামের লোক চলে গেল মেলা তখন তিনি এক কুড়ল নিয়ে একেবারে মূর্তিখানায় গিয়ে সবকে ভেঙে চৌচির করে দিলেন তো গ্রামের লোক এসে একবারে খেপে গেল এই কি কে করলো এটা বলা বলি করলো যে তাহলে মনে হয় এটা ইব্রাহিম করেছে ডাকাও তো ইব্রাহিমকে ডাকা হলো তুমি এটা করেছো তখন ইব্রাহিম বলবো আমাকে বলছেন কেন ওই যে বড় কুরাল ঘাড়ে করে আছে তাকে বলেন ওই বলে দেব এটা কে করেছে তখন তো তারা আরো একেবারে গরম হয়ে গেল তুমি এ কথা বলো আমাদেরকে ও মূর্তি কি কথা বলতে পারে তখন ইব্রাহিম আলাহিসাম বলছেন যে কথা বলতে পারে না তাকে মানো কেন তো ওরা আরো খেপে গেল বলল যে এই আগুন জলাও ইব্রাহিমকে ওখানে ফেলে দাও তো ইব্রাহিমের জীবনে তিনটে বাহ্যিকভাবে মিথ্যা ছিল তার এটা দ্বিতীয় তৃতীয় হলেই যখন তাকে বলেছিল স্বৈরাচারী শাসক যে তোমার সাথে কে তখন ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন হে উক্তি সেটা আমার বোন তো এটা তো তার স্ত্রী ছিলেন অবশ্য তিনি পরে বলেছেন যে সারা তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে কোনো মুভমেন্ট নেই মাটির ওপরে বাহ্যিকভাবে তারা ভাই বোন তার জীবনে এই তিনটে মিথ্যে বলা যেতে পারে বাহ্যিকভাবে আন্তরিকভাবে নয় এর পরেও আল্লাহতালা বলছেন যে সত্যবাদী ইব্রাহিম তিনি হচ্ছেন সত্যবাদী সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ অন্যত্রে বলেন যারা মিথ্যের আশ্রয় গ্রহণ করে আল্লাহ তাদেরকে সঠিক পদ দেখান না মিথ্যের কথা বলেছেন। আমরা ওই বাক্যটা আপনাদের সামনে বলছি রাসুলের বাক্যটা তাহলে হুবাবু আমরা মনে করব যে রাসুল আমাদেরকে বলছেন তাহলে আমরা রাসুল কথা যদি মেনে চলি তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য জিম্মেদার হবেন तुम्हारा जी छा ज पालन करते तुम्हेंाननाते नहीं जादार सम्मानित दर्शक मंडल आपनारावनार देख तो, तो छाए जिनस एक आल्ला रसुल जख तुम्हारा कथा बोलो तक सत्य बोल कथा सत्य बोलते जीवन सब चे बड़ो पावा जीवन सब चे बड़ो चावा दई अफु यम अदा कर ले पूरण करो মানুষের সাথে ওয়াদা করলে পূরণ করতে হবে তিন প্রদান করো আমানত রাখা হলে কে আমানত রেখে থাকে তাহলে সেটা তুমি সময়ে হস্তান্তর করো। চার লজ্জায় স্থানকে কন্ট্রোলে রাখো জেনায় লিপ্ত হয়েও না অন্যায় লিপ্ত হয় না পাঁচ গুজ আবসারাকম চক্ষু নিচু করো সম্মানিত দর্শক মন্ডলী এ বাক্য খুব কঠিন আগের বাক্য যেমন কঠিন এই বাক্য তেমন কঠিন লজ্জায় স্থানকে কন্ট্রোলে রাখা জাতির জন্য যে কত কঠিন চক্ষুকে নিচু করা জাতির জন্য যে কত কঠিন সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীর সম্মানিত দিনী বন আপনারা কেন মাঠে নেমে গেলেন রাস্তায় নেমে গেলেন আপনারা হচ্ছেন ঘরের বস্তু আপনারা হচ্ছেন আদরের বস্তু আপনারা হচ্ছেন সম্মানী বস্তু আপনারা হচ্ছেন ঢেকে রাখা বস্তু আপনারা হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু আপনাদের স্বামী বাহিরে কাজ করে বাড়িতে এসে দিবে আপনারা বাড়িতে থাকবেন বাড়িতে আদর করে খাওয়াবেন এটা আল্লাহ চাচ্ছেন আল্লাহ হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে যেভাবে নারীর রাস্তাঘাটে চলতো সেভাবে তোমরা চলো না। একজন মুমিন মানুষ রাস্তায় চলতে পারে না হাজারো কোটি নগ্ন নারী রাস্তায় রাসুল সাল্লা বলছেন যে যে চক্ষুকে নিচু রাখলো অকুপ আয় দিয়ে হাতকে সংবরণশীল করে রাখলো সুযোগ পেলে হাত ব্যবহার করলো না কারো প্রতি আঘাত করল না তাহলে আমি তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদার সম্মানিত দর্শক মন্ডলী একটু দেখুন তো আমরা পনরাই বলি যাতে করে আমাদের মনে থাকবে আল্লাহ রাসুল তো বলেছেন বাঁচার পথ হবে ইনশাল্লাহ एक कथा बोल सत्य बोलो आल्लाबी दई अदा कर पूरण कर तीन अमानत रखा हम समय प्रदान कर चार लज्जा स्थान के कंट्रोले रखो जेन लिप्त होना अन्न लिप्त होना पाँच चक्षुकेचू कर छे कंट्रोले रख संवरणशील যেখানে সেখানে হাত ব্যবহার করো না এই ছয়টা জিনিস পালন করলে আল্লাহ আমাদের জিম্মেদার হবেন সম্মানিত দর্শক মন্ডলী আমি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পর আপনাদের সাথে আবার কথা হবে আসসালাম আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম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 আমরা মিথ্যা মহাপাপ মিথ্যা বললে পরকাল হারাই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আবু হরের রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলহাম বলেছেন এমনকি মজাক করে হলেও আমরা মজাক করে মিথ্যা বলি না একটা কলম নিয়ে বলি যে এই তোর কলম কই তখন ও খুঁজে পায় না তারপর যখন ও পাশে হাসে তখন মনে করে তুমি নিয়েছ এটা একটা মিথ্যা মজাক এটাও ত্যাগ করতে হবে রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ত্যাগ করল এমন কি মজাক হলেও আমি মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে তার জন্য একটা ঘর নেওয়ার ব্যাপারে জিম্মেদার আল্লাহাম আল্লাহ তুমি কবুল করো আমাদের মুখকে তুমি সংবরণশীল করো যেন আমাদের মুখ দিয়ে কথা না বলি মুখে যেন আমাদের মিথ্যে আশ্রয় না পাই আল্লাহ নবী বলছেন এইভাবে যে মানুষ যদি মিথ থেকে ত্যাগ করে তাহলে আমি তার জন্য জান্নাতে একটা ঘর নিয়ে দেওয়ার ব্যাপারে জিম্মেদারহ বলেন রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন রিজলাই হে আজমাল জান কে যদি মুখের জিম্মেদারি নিতে পারে আর কেউ যদি লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারে মানে মুখে মিথ্যা কথা বলবে না করবে করবে না না। না কথা বলবে অন্যায়ভাবে ব্যবহার এই যদি জিম্মেদারি নিতে পারে আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার বিপরে জিম্মেদার সম্মানিত দর্শক মন্ডলী হাদিস তো বোখারি মুসলিমের এই জন্য আল্লাহকে বলি আল্লাহ তোমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই দিন রেখে আমাদের হাতে চলে গেছে আমরা কিছু বুঝতে পারছি কি না জাতির কাছে আমরা গ্রহণীয় কিনা আমাদের যদি ভুল ত্রুটি থাকে তুমি তাহলে আমরা মাফ করো আমাদের যেটুকু ত্রুটি আছে সেটুকু সংশোধন করো জাতির কাছে আমাদেরকে গ্রহণীয় করো সম্মানিত দর্শক মন্ডলী রাসুলের কথাটা যদি আমরা বোঝাতে পারি কে যদি আমল করে তাহলে আমরা অনেকেই পাবো সেও পাবে যাহার নাম থেকে বেঁচে যাবে তিনি বলছেন কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদার হতে পারে দুইটা জিনিসকে যদি অন্যায় ব্যবহার না করে তাহলে আমি মোহাম্মদ সাল্লিস্লাম তার ব্যাপারে জিম্মেদার তারই একটা কিছু মুখ মুখে যদি মানুষ মিথ্যা কথা না বলে আর যদি অন্যায় লিপ্ত না হয় তা আল্লাহ রাসুল তাকে জাননাতে নিয়ে যাবেন বোখারি মুসলিম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বলেন্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার রাসুলকে ভালোবাসে সে যেন তিনটা কাজ করে এক অদ্দু এ যা উ তুমেন আমানত রাখা হলে সে যেন প্রদান করে এটা খুব কঠিন আমানতের কারণে মানুষের পরকাল হারায় দুই অফ হয়ে যাও অদা করলে যেন পূরণ করে তোমরা যদি কারো সাথে অদা করে থাকো তাহলে পূরণ করো আর যদি তোমাদের কাছে কারো আমানত থেকে থাকে তাহলে সময় তা পূরণ কর তিনি বলছেন অহাসন জেওয়ার মান যাওয়ার তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তার মানে আল্লাহ রসুল বলছেন যে কেউ প্রতিবেশীকে যদি কষ্ট দেয় মুখে তাহলে এবাদত করে জাননা হবে না আয়সার বলছেন যে আল্লাহ রসুল বললেন আমাকে আল্লাহবাসীকে মূল্যায়ন করো প্রতিবেশী তোমার জন্য যদি ক্ষুধা থাকে আর তুমি যদি তৃপ্তি লাভ করে খাও তাহলে তুমি জান্নাত লাভ করতে পারবে না রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এখানে বললেন যে ও হসেন যেমন যাওয়ার তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে রাসুলের ভালোবাসা পাবে তাহলে তোমাদের সাথে আল্লাহর ভালোবাসা গড়ে যাবে রাসুলের ভালোবাসা গড়ে যাবে এটাই হলো রাসলের বিধান এটাই হলো রাসলের নিয়ম যে প্রতিবেশীকে ভালোবাসতে হবে মিথ্যা ত্যাগ করতে হবে আমানাত প্রদান করতে হবে তাহলেই জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ আবদুল রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন তার সব কিছু আছে এক আমানতের রক্ষা এটা খুব কঠিন সম্মানিত দর্শক মন্ডলী আমানত রক্ষা করা খুবই কঠিন আমরা এইভাবে বলতে চাই দশের টাকা যদি কালোটা থাকে কালোটাই জমা দিবেন সময়ে ওটাকে পরিবর্তন করবেন না দশের টাকা যদি নতুন থাকে নতুনটাই রেখে দিবেন ওইভাবেই জমা দেওয়ার চেষ্টা করবেন পরিবর্তন করলে পাপ হবে আমরা এই কথা বলছি না তবে আমানতকে এইভাবে মূল্যায়ন করুন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এরা তো বুঝে না যে বিচারের মাঠ কত কঠিন এরা গম টিন টাকা পয়সা সম্পদ আত্মসাত করছে বাড়ি করছে গাড়ি করছে ঢাকায় করছে চিটাঙ্গা করছে আপনার লন্ডনে করছে আমেরিকায় করছে দিল্লিতে করছে বোম্বাই করছে মনে করছে যে দুনিয়া ভোগ করছে জি না অসম্ভব এক টাকা আত্মসাত থাকলে পরকাল হারাবে জেনে শুনে এক পয়সা আত্মসাত করে থাকলে জান্নাত লাভ করা যাবে না তাহার যুদ্ধ কোনো সফলতা অর্জন করা যাবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি ইসলামের এক নম্বর কথাটা লক্ষ্য করুন তিনি বলছেন হিফজ আমানাতিন যার আমানতের রক্ষা আছে তার সব কিছু আছে দুই সিদ্ হাদিসিন সত্য কথা সত্য কথা যার দনিয়া তার ইহকাল তার পরকাল তার ভুলে আমরা মিথ্যের আশ্রয় নিব না আমরা মিথ্যে বলবো না যার কথা সত্য সে ইহকালেও ধনী পরকালেও ধনী সে ও সবকিছুর মালিক ও সবকিছুর মালিক তারপরে বলছেন সুন্দর আল্লাহর নবী বলছেন যে ইন্ন মুহি দল কায়ম মানুষ তার সুন্দর চরিত্র দিয়ে তাহাজুত পড়ার নেকি পেতে পারে মানুষ তার সুন্দর চরিত্র দিয়ে শ্যাম পালন করার নেকি পেতে পারে একজন মানুষ নিয়মিত তাহাজাম বলছেন কেয়ামাতের মাঠে মোমেনের দাঁড়ি পাল্লাতে সবচেয়ে যেটা ভারী বস্তু রাখা হবে সেটা হচ্ছে খলুকুন হাসান ভালো চরিত্র সুন্দর চরিত্র তাই রাসুল বলছেন হসনু খালিকা সুন্দর চরিত্র সুন্দর চরিত্র যার ইহকল তার পরকাল তার সুন্দর চরিত্র যার জান্নাত তার রাসুল সাল্লাই আসাল্লাম বলছেন যে আল্লাহ আল্লাহতালা বলছেন এটাই একটা বড় দয়া আমার যে তুমি সুন্দর আচরণের হয়েছ তুমি যদি কর্কশ কঠোর আচরণের হতে মানুষ তোমার পাশ থেকে সরে যেত সুন্দর চরিত্র যার সবকিছু তার সম্মানিত দর্শক মন্ডলী একটু সুন্দর চরিত্র গঠন করার চেষ্টা করুন ভালো কথা ভালো কর্ম এর নাম সুন্দর চরিত্র মন্দ কথা মন্দ কর্ম এর নাম হচ্ছে অপছন্দ বলতে গেলে নোংরা চরিত্র কষ্ট পায়েন না সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের কল্যাণ কামনা করি ভালো কথা ভালো কর্মের নাম সুন্দর চরিত্র রাসুল সাল্লি সাল্লাম পরের বাক্যে বললেন এমন একটা যুগ চলে আসবে এমন একটা জামানা চলে আসবে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু চিন্তা ভাবনা করবে না এটা বৈধ কি অবৈধ সেটা হচ্ছে মানুষ তো ব্যাংকে চাকরি করতে একটু ইতস্ত করে না মানুষ তো যে কোনো এনজিও চাকরি করতে একটু আর জিজিএন আর কত যে একবারে আল্লাহর নবীও বলছেন তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরা হবে শুধু উপার্জনের প্রযুক্তি নেও কত খাবা তোমরা খাও মানে অসংখ্য উপার্জনের প্রযুক্তি পাবে মানুষ তখন কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা হারিয়ে ফেলবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে এই চারটে জিনিস যার ভিতরে আছে তার সব কিছু আছে বৈধ রুজির ব্যাপারে খুব খেয়াল করবেন আল্লাহ রসুল বলছেন যদি অবৈধ রুজি থাকে তার এ বাদত কবল হবে না তিনি এক বৈঠকে বিপদগামী একটা লোকের আলোচনা করলেন সে লোকটা বিপদে আছে বিপদে উপর আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে আল্লাহ বিপদে আছে তুমি বাঁচাও দুঃখিত মাথা হারামুন তার খাদ্য আছে হারামশার বহু হারামুন তার পানি আছে হারাম হারামুন তার পোশাক আছে হারামিল হারামে তার জীবিকা নির্বাহ পোশাক হারাম দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না এই জন্য বৈধ রুজি জরুরি যার চারটে জিনিস আছে তার সবকিছু আছে সম্মানিত দর্শক মন্ডলী আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুলসল্লাহ আলি ও বলেছেন তিনটি জিনিস আছে তিনটি জিনিস মানুষ পালন করুক জরুরি তার একটি হচ্ছে ইন মিথ্যে মানুষের রুজিকে কমিয়ে দেয়। দর্শক মন্ডলী কথাটা মনে থাকে যেন আল্লাহ নবী বলেছেন আমরা অনুরোধ করছি আপনারা কথাটাকে মল্যায়ন করুন তিনি বলেছেন মিথ্যে কথা বললে যে রুজি কমে যায় মিথ্যে পরিহার করুন মিথ্যে ত্যাগ করুন মিথ্যে কথা বললে রুজি কমে যায় তিনি বলেন হয়ে যায়। তিনি বলছেন মিথ্যা কথা বললে রুজি কমে যায় মিথ্যা কথার পরিণতি কত বড় দেখেন আমরা এটা বুঝতে পারি না খুব টাকা পয়সা ইনকাম করছি ভুলে আছে মিথ্যা কথায় মানুষের রুজি কমিয়ে দেয় দুই পিতামাতাকে মল্লায়ন করলে বয়স বেশি হয়ে যায় তিন দোয়া প্রার্থনা জিকির আজকার করলে ভাগ্যের পরিবর্তন ঘটে অতএব আমাদের যদি কিছু প্রয়োজন থাকে আল্লাহর কাছে তাহলে প্রার্থনা করি যাতে করে আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটান সম্মনিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই যে খুব গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় যেটা সেটা হচ্ছে মিথ্যে ত্যাগ না করলে আমাদের পরকাল টিকবে না আমরা যদি মিথ্যে নিয়েই থাকি চলি তাহলে সমাজ আমাদের কলুষিত হবে সমাজের অবকাঠামো নষ্ট হয়ে যাবে অতএব আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদেরকে সত্য বলার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যে পরিহার করার তৌফিক দান করো আল্লাহ আমিন তোমার দরবারে এ দাবি এই দাওয়া এই দোয়া রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুহানক আল্লাহমুবিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক জি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 बुजुन, निती माला जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान रत साढ़े आठ टे पुनः सम्प्रचार सकाल